উত্তরের মধ্যে আপনি দুইটা তিনটা উত্তর দেওয়া আছে আপনার যেটা রাইট সঠিক চিবেন এটা বাতিল না টিকচিহ্ন দিবেন শুধু আপনার কাছে যে কাগজটা আছে আগেটা বের করবেন না কাগজ পাইছেন কলম কলমে নাম লিখিয়ে দিবেন কেউ কাউকে সাহায্য করবেন না কেউ কাউকে বলবেন না তাহলে আমার ওদের খেয়াল হবে দিচ্ছি আটটি নয়টি দশটি দেওয়া আছে যেটা রাইট হবে সেটাতে আপনার চিহ্ন দিবেন তারপরে যে নিজেই নিজেকে বড় মনে করে তাকে কি বলে মুখতাল ফাকুর তাসির যেটা রাইট হবে সেটা চিহ্ন দিবেন गुना टीक चिन्ह दीब लोकमान कीत कृषिक सागल चढ़ात ना আপনারা আপনাদের সবচেয়ে বড় জুলুম কি কুফুরি শিরা কাি দেখেন আপনার নাম কোথায় আছে আপনি দেখে নেন गान अंतरे की क्या दिन आये क्या श्रेणी लोक छह सात आठ श्रेणी ना आलिफ ला मीम एटा के मुक लिखे दीबें নির্ধারিত সময়ে বলে না তাস্কির বলে তারপরে সমস্ত মানুষকে সৃষ্টি করা একটি মানুষকে সৃষ্টি করার মতই জমা রাখেন এক জায়গায় রাখেন জমা রাখেন এক এক জায়গায় উঠান অনুগ্রহ পূর্বক কেউ কাউকে বলে দিবেন না তাহলে কিন্তু এটার পরীক্ষা হল না পিতা পুত্র ইমানদার হলে পরকালে একে অন্যের সাহায্য করতে পারবে না পারবে না ইসলাম গ্রহণের কারণে কার করেন আমর ইবনে আস নাকি সাতবিন আবি অকস আল্লা প্রতি জি জি জি নাম লিখে দিবেন আকিদা কে বিশুদ্ধ রাখলে আপনি শির থেকে বাঁচতে পারবেন আচ্ছা একজন মানুষ যদি একজন মানুষ যদি শিরক থেকে বেঁচে থাকে আর বেদাত থেকে বেঁচে থাকে তার জন্য আল্লাহ সুবাহ ক্ষমার সাগর নিয়ে আসবেন বলছেন যে ব্যক্তি মুক্ত অবস্থায় আল্লাহর কাছে আসলো আল্লাহ ব্রাহ্মীন ওই ব্যক্তি যদি সমুদ্রে ফেনাতুল্য গুনা নিয়েও আল্লাহর কাছে উপস্থিত হয় কিন্তু শিরক মুক্ত অবস্থায় আসলো আল্লাহ ব্রাহ্মীন তার কাছে সমুদ্রের ফেনাতুল্য ক্ষমা নিয়ে যাবেন অতএব শিরিক আর সকলের জানা দরকার যদি করে নবী তুমি যদি শিরিক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে সবাই লিখছেন শুক্রবার দিন জুমার নামাজের পরে রেজাল্ট ঘোষণা হবে প্লাস পুরস্কার দেওয়া হবে এই অবশ্যই আপনাদের সকলকে আগামী শুক্রবার জুমান নামাজে উপস্থিত থাকতে হবে যারা পাবে তাদেরকে ডাক দেয়া হবে অতএব সকলে থাকার চেষ্টা করবেন আচ্ছা আমরা আলোচনা শেষ করে দিচ্ছি মাদলিস